আনাস রাজিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রোগাক্রান্ত থাকায় তিন দিন পর্যন্ত নবী সাল্লাহ আলাই সাল্লাম বাইরে আসেননি এক সময় সালাতে ইকামত দেওয়া হল আবুবকের রাজিয়াল্লাহ তাল্লাহ্ন ইমামত করার জন্য অগ্রসর হচ্ছিলেন এমন সময় নবী সাল্লাহু আলহি সাল্লাম তার ঘরের পর্দা ধরে উঠলেন নবী সাল্লা সাল্লামের চেহারা যখন আমাদের সম্মুখে প্রকাশ পেল তার চেহারার চেয়ে সুন্দর দৃশ্য আমরা আর কখনও দেখিনি যখন তার চেহারা আমাদের সম্মুখে প্রকাশ পেল তখন নবী সাল্লাহু আলিয়া সাল্লাম হাতের ইঙ্গিতে আবু বকর রাজিয়াল্লাহ তাহুকে ইমামতের জন্য এগিয়ে যেতে বললেন এবং পর্দা ফেলে দিলেন তারপর তার মৃত্যুর আগে তাকে আর দেখতে পাইনি।